এখন আপনাদের সন্মুখে বয়ান করবেন আমাদের হজরত পীর ভাই হজরত ইসহাক রহমানা আবুল পীরেব শাহাতি হজরত স্টেজে তার শিব আমরা একটু স্বাগত জানাই শরফসিনা ও মিন সয় আতিনা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 إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما در الشكر اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مغلال محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأزوازه وزرية أهل بيت الله اللهم صل على سيدنا ونبينا وشبينا وعبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأزوازه وزريات أهل بيت اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأزوازه وزريات عن بيت أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সদক্লাহুল মৌলান সদক রসুল নবীল করিম উপস্থিত আমি বংলার অপর দুদ্বন্দ্বী অলি এ কামেল মুর্শেদ কামেল মুর্শেদ বরহক নির্লস কর্মী এবং নিখুত তরিকার মুরব্বী এই দরবারের যে বাণী আলহাজ হযরত মৌলানা হাফেজ আব্দুল মতিন সারি সাহেব বিভিন্ন এলাকার থেকে আগত আল্লাহ পাক পর দিগারের খাজ বন্দা হয়াতের নবী জিন্দা নবী সর্বকালের সর্ব যুগের নবী সমস্ত নবী ও রসুল ও নবী সৈয়দিন হজরত মুস্তফা মুস্তফা সাল্লামের মোহাম্মতের উম্মদগণ আমি জীবনে কোনো সময় এখানে আসবার সুযোগ হয় নাই আমার শ্রদ্ধা বড় ভাই হজরত পীর সাহেব কেমলা আমাকে অনেকবার হুকুম করছেন সেটা আমি পালন করতে পারি না ব্যস্ততার কারণে যাই হোক আল্লাপাকের মেহরবাণী আজগো আসবার তৌফিক আল্লাপাক পর্বাধিকার দান করেছেন এই এজন্য নিজকে জন্য নিজকে জহিন এবং যেসব ভাইয়ারা বিভিন্ন এলাকা থেকে আসছেন হ্যাঁ তারও মনে করবেন যে আপনারা অত্যন্ত ভাগ্যবান ব্যক্তিত্ব আল্লাপাক আপনাদেরকে কবুল করেছেন সবাই বলে আলহামদুলিল্লাহ আমি কিন্তু বড় আলেম না আমি বড় আলেম না এই আমি বড় আলেম না আমল নাই কিছুই নাই শুধু হজরতের দোয়া নেওয়ার জন্য আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য আসছে কাজেই মধ্যে মধ্যে আমার কথার ভিতরে হা না আওয়াজ উওয়াজ দিয়ে তবে বুঝবো যে আমার কথাটা বোঝেন আপনারা এই মাহফিলা আসছেন আপনারা আঁটছেন না আল্লাপাক ইমানের কথা বললেন। আপনারা আসছেন না আল্লাপাকাল আমাদের দেশের মধ্যে সংসদ সদস্য হয় না সংসদ সদস্য কথা নি সেখানে কি হয় সেখানে সংসদ সদস্য হওয়ার জন্য বহু টাকা বহু পয়সা বহু রকমের পোস্টারিং এটা সেটা করে করে না করার পরে যা দুনিয়া বানাইছেন আল্লাহাক আখারাত বুঝবার জন্য দুনিয়ার প্রত্যেকটা কাজের মধ্যে ভাবুক চিন্তাশীল তারা চিন্তা ভাবনা করলেই আখড়াতা পাওয়া যায় হওয়ার জন্য কত চেষ্টা কত তদ্বির কত পোস্টারিং এটা সেটা যে নাকি বিপুল ভোটাধিক্ষ্যে পাশ করলো সেই তো সংসদ সদস্য হইল নাকি আর যারা ফেল করল তারা তাদের দাম নাই। কথা নি এখন সংসদ সদস্য হইল ঢাকাতে একটা সংসদ ভবন আছে না এই সংসদ সদস্য যে নির্বাচিত হইল তাকে যখন সে যায় তাকে সেলিউট দিয়া কত সম্মান করে ভিতরে ঢুকায় তার ভিন্ন চেয়ার মোকার থাকে তার মাইক্রোফোন ভিন্ন থাকে মানে যত রকম ফ্যাসিলিটি তাকে দেওয়া হয় এখন আপনি আর আমিও তো এ দেশের নাগরিক আর আপনি যদি সংসদ ভবনে যাইতে চান এই মনীষব কে লিগাইছেন সংসদ ভবনে যাবো কেন ওটা দেখতে কোন তাড়াতাড়ি রাস্তা ধন্যালে অ্যারেস্ট হয়ে যাবেন এখানে ঢুকবার কোন কায়দা নাই জনগণ এখানে ঢুকতে পারবে না যে নির্বাচিত সদস্য সে ঢুকবে আপনি জান কথা ঠিক নেই তবে মনে রাখবেন ভাইয়ারা আল্লাপাক পর্বার দিকের বন্দা দুই কিসিম খাস আর আমি ও সংসদ সদস্যের মতন আল্লাহ পাক যাকে নির্বাচিত করেন সে নামাজ পরে পাক সল্লাসম তরিকা মতন চলে অবাই দিলের মানে রাস্তায় থাকে সে হল সংসদ সদস্যের সদস্য আর আম নমাজ নাই রোজা নাই পর্দা নাই এর সুন নাই সুন্নত দেখলেও নানা রকম সাইজ করে নানা রকম মানে আপত্তির জন্য কথার এগুলে আম বন্দা যারা কি আল্লাহর রাস্তান বিদ্যাসে হল খাস বন্দা কাজেই আপনারা যারা এখানে দরবার আসছেন পাক পরবার দিকে আপনাদেরকে ব্যহ সংসদ সদস্য হিসাবে নির্বাচিত করেছেন কানাল হামছে আর কত হাজার হাজার লোক লোকের সময় নাই এই দোকান খালি বাড়ি খালি এত ভাড়া দিয়ে কিভাবে যাব। তিনটা দিন কিভাবে থাকব। নানা রকম শয়তান অশ্রসা দিয়ে তাদেরকে দূরে সরাই রাখছে আর আল্লাপাক পর্ব দেখেন আপনাদেরকে বাগানে। আল্লাপাক আনছেন এটা আল্লাপাক আপনাদেরকে নির্বাচিত করেছেন কেন আলহামদুল্লাহ তাই আমি আপনাদের খেদমতে আরজ করি এই যে আপনাদের হায়াতটা ব্যয় হইতেছে হায়াতটা না হায়াত এই সময়টা যদি আপনি বেসা কিনা করতেন দেখলাম যে কত দোকান কত দোকানে একজন একে ভাঁপ দরিয়া আসছে কেউ এটা বেছে কেউ সেটা বেছে কেউ এই কিন্তু আপনি যদি বেসা কিনা করতেন তা আপনি এই সময়ের কিছু লাভবান হইতেন হইতেন না চা বেঁচতে পারতেন বা অন্যান্য ফ্যাক্টরিতে যারা কাজ করে ওভার টাইম করলে পয়সা পায় মানে এই যে সময়টা ত্যাগ করি আপনি আসলেন এখানে আসলেন দেখলাম অনেকে ডাক ডেকসে দেখলাম বোধহয় নিজেরা পাকাইয়া খান বলে আমার ধারণা পাকাইয়া খান কিন্না খান এই যে আপনি কষ্ট করে আসছেন এখানে কোনো খাওয়া নাই দাওয়া নাই গরু ছাগলের ভেড়া বকরির কোন ইচ্ছা নাই হ্যাঁ নিজের দা খান নিজের দাই ব্যবহার করতেছেন এই যে কষ্ট কিনা রইলেন আপনি এটার বিনিময় কি পাবেন কথা বুঝেননি আপনারা যেসব সজাগ আছেন দেখলাম ঘুমাইয়া পড়ছে পড়েছে এখন জাগাইয়াতে এই যে সময়টা ব্যয় করলেন দুনিয়া বি একটু নোকসান হইল এটার পরিবর্তন আপনি কি পাবেন আল্লাহ রসুল ফলন যেই বন্দা যেই বান্দি আল্লাহকে পাওয়ার জন্য আখড়াত বুঝবার জন্য ভাই কোন লাইন ধরিয়া কবরে গেলে কবরে যাওয়ার পরে তার কোন কবরের আর কোন মুসিবত থাকবে না কোন লাইন ধরিয়া চললে এই আমল এই নসিহত যে জায়গায় হয় যে জায়গায় কালামে পাক তেলাওয়াত হয় যে জায়গায় আল্লাহ হাবিবের ভাই আহাদিস বয়ান হয় যে জায়গায় আল্লাহ জিকির হয় সেই জায়গার মধ্যে যদি কোনো বন্দা এবং কোন বান্দি বান্দি বলতেই চারোপাশে যেসব মহিলারা আছেন তারাও তো এরকম ওয়াজ শুনতেছে মাইকের আওয়াজ দেয় এরা যদি ওলা একটি ঘণ্টা যদি সেই মাহফিলে বসে তালিমে বসে খাই সে কি হবে এক মানে ষাট বৎসর নকল রোজা রাখলে দিনে রাত্রিতে আবার তাদের বন্দি করলো তার বেশি নাকি তার একটা ঘন্টার পরিবর্তে তার আমল নামার মধ্যে নেকি জবা হইতে থাকে মনে ভাইরা এই যে আপনাদের এখন মিটার চলতেছে মিটার বোঝেননি এই যে কারেন্ট চলে তার পিছনে একটা মিটার আছে না মিটার বোঝেন না তখন এই এটা সাক্ষার মতো ঘুরে ঘুরে না এক মাস পরে রিডিং রাইটার যারা রিডিং চেক করে কি পরিমাণ আপনার বিল হইল ঠিক ঠিক এরকম ওই হয়। ঠিক আল্লাহরি কুদ্রতি একটা জিনিস তোমার ডাইন এবং বাম কান্তের মধ্যে আমি দুইটা কুদরতি মিটার ফিট করিয়া রাখছি কেরাম কািয়া রাখছি ডাইন দিকে এক মিটার বাম দিকে এক মিটার তোমার মাথা হইতে পার তালু পর্যন্ত শরীর খান যদি বেহস্তের দিকে চালাও নামাজে গেলের দরবারে গেলাম হজ করবার জন্য এরকম আখেরাতের কাজ করতে আসো তখন তোমার ডাইন দিকে মিটারে এমনি কি জমা হইতে থাকবে হান আল্লাহ সোমানোরে কেনা এ এক সোমান্লাহরা পুরুষের অনেক একবার সোমা আল্লাহ বললে তোমার কি লাভ হবে আল্লাহ রসুল ফারমান যে কোন বন্দা বান্দির জবান দ্বারা একবার সোমাহান জানাইবেন হে ফেরিস তারা আমার এই বন্দা বান্দির নামে সোমান হতো কি আমি খুব পবিত্র আমার খুব তারিফ করলো কাজী এটার বামনজলা মোকাবিলা একটা নিয়ামত দাও কি তার নামে এই বন্দা বান্দির নামে ব্যাস্তের মধ্যে একটা ফলের গাছ বানা এই ফলের গাছটা কতদূর বড় এবং লম্বা হবে একটা লোক দৌড়াইতে পারে এমন একটা ঘোড়া জুয়ান তাজা ঘোড়া এই ঘোড়াটাকে বিরামহীন ভাবে খুব দ্রুত ভাবে দৌড়াইতে থাকলো মানে কোথাও আর সে বন্ধ নাই স্টপ নাই এক একদিকে দৌড়াইতে থাকলো দ্রুত দৌড়াইতে থাকলো দৌড়াইতে দৌড়াইতে একশো বৎসর পর্যন্ত দৌড়াইলো একশো বৎসর শেষ হবে কিন্তু ওই সোমা পরিবর্তে যে আল্লাপাক গাছ বানাইবেন সে গায়ের গাছের ছায়াটা অতিক্রম করতে না। ভাই দেখেন আল্লাপাক পরিগ যত বড় আল্লাপাকের দান তত বড় কোমাহ আরেক হাদিসা আছে যে কোনো বন্দা বান্দি একবার সোভান আল্লাহ বলল একবার আলহামদুল্লাহ বলল একবার আল্লাহ আকবর বলল এটা কি দান করবেন ও ভাই মনে রাখি আসমানের নিস ও ফিহা যত চিজ ও আছে তার যত দাম তার সে একশো গুণ বেশি দাম ও হবে বন্দাবান্ধীর সোহানির দাম তাই আমি আরজ করি তাই আমি আরজ করি ভাইরা আসছেন প্রত্যেকের আল্লাহ বাম দিকের মিটার বন্ধ কেউ আপনারা গান শুনছেন কেউ এরকম গিবস করতে পারছেন মানে কোন গুণা হয় নাই ওই মিটার বন্ধ এই মিটার চালু আছে তাই মনে রাখবেন আর কিছু হোক আর না হোক তিনটা দিন যদি আল্লাহরে আল্লাপাক মানুষকে মাফ করবার জন্য রসমতে এলাহি বাহানা মেজুইয়াদ মানুষকে মাফ করবার জন্য আল্লাহ আল্লাপাক একটা বাহানা সুরত করবেন ভাই এটা হতো আপনার আখেড়াতে নাজাতের একটা উশিলা হইয়া যাইতে পারে কনসমান তাই আমি আরজ করি ভাইয়ার মা বলে আজগো কোন পথে চলছেন ও ভাই কোন রাস্তা ধরছেন ভাই খুব খেয়াল করো চিন্তা করুুর আমি তো মুড়ি ধর কিন্তু আমার তো কোন পরিবর্তন নাই পরিবর্তন হয় না পাঁচ দশ বছ বৎসর পনেরো বৎসর মুড়ি আমার কোনো পরিবর্তন নাই কান দল আসে না আমার মানে যে কিনে মজা লাগে না আসেনি এরকম কয় না এরকম কয় কিন্তু এটা পীরের দোষ না সাইকের দোষ না দোষ হলো আমার তার কারণ হইল এই আপন সাইকেল যেই নমুনা তোমার জিকির করতে বলছে সেই নমুনা যার কারণে তোমার ভিতরে সে আসর আসে না তাই মনে রাখেন ভাই এক বড় বাদশাহ বড় বাদশাহ একজন হক্কানি পীরের কাছে বয়াত হচ্ছে পরে হাজার হাজার মরিদায় আমি তো সবকের উপর সবক পাল্টাইলাম আমার তো কান্দন ধান আসে না কথা বুঝেননি আপনারা আমার কান্দন ধান্দন আসে না এবার তো বেশি আগ্রহ লাগে না সবক তো আমার পাল্টাইয়া দিলে ভালো হয় তাহলে ওরিক দেখো যে সবক আমি দিচ্ছি ওইটি ভালো করে আদায় করো আদায়ের আগে মৌওয়ার খেয়াল করবো মৃত্যুর চিন্তা করসল পাক সল্লাম ফরমাইছেন তখন যখন তোমার দিল অবয় শক্তি কি করবা মৌওয়ের চিন্তা করবা মৌওয়ের খেয়াল করবা তখন তোমার দিল নরম হইয়া যাবে তাহলে তুমি মৌওয়ার মরাকাবা করো মৌয়ের খেয়াল করিয়া জেকির করো কুযু করছি না আরো করো বাদশা বিরক্ত হয়ে যেত একই কথা কইল যে পাল্টা দিল না মৌতের খেয়াল করতে কইল করি বাদশা চলে গেছে আপনারা মনে রাখছেন আমার সময় পরদিন পিসাব হুজুর নিজেই গেছে তার শাহি দরবারে রাজধানীতে আরে হুজুর আপনি আছেন হ্যাঁ আরে আপনি একা আসেন আপনি আমার হুকুম দিলে মন্ত্রী শান্তি আইন জানবার জন্য আসে কি করি মর্শেদ আপনি আপনাকে কত দূর ভালোবাসি তা ভাষায় বর্ণনা করতে পারব না আমার ভালোবাসেন কত দূর ভালোবাসেন ঠিক আছে তাহলে আমাদের বাদশাহীটা আমার দেন দিছে থেকে নামেন আমার ওখানে বসান বসাইছে শাহির মুকুটটা আমার মাথায় লাগাইয়া দেন দিয়েছে শাহি তলোয়ারটা এই রাজ্যের বাদশাহা দিছে এলান করে দেওয়ার পরে এখন নতুন বাদশাহটা হাতে নেয়া এই জলাদ তোমরা কে কোথায় আস আসো হুজুরে আর কি আগামী দিন বেলা দশটার সময় মানে হাজার হাজার লক্ষ লোক জমা হবে মাঠের ভিতরে তাকে তার আমি কতল করব কারণ এক রাষ্ট্রে দুই বাদশাহ থাকতে পারে না এখন বাদশার হুকুম বাঞ্সে হাতে হাতে হ্যান্ড কাপ লাগাইছে মাজা দড়ি লাগাইছে যাও তার জেলখানায় নিয়ে যাবো আগামী দিন ঠিক দশটার সময় নিয়ে আসবে তাহলে কতল করা হবে গোটা রাজ্যের মধ্যে ঘোষণা করে দাও এ বাদশাকে কতল করা হবে কেন কতল করব এটা যদি কেউ জিজ্ঞাসা করে আর তার কতলের খবর শুনে যদি কেউ আফসুস করে তাও আমি কতল করে দেব মানুষ চিন্তা অবীর হইয়া গেল বাদশার হুকুমতন এই বাদশাকে নিয়ে গেল জেলখানায় জেলখানেলখানা নেওয়ার পরে এখন কয়েদখ খানার মধ্যে তারা রাখছে এখন সে কি করে কানতে আসে হরে আমি এত বছর বাদ করলাম আজকে আমার কতলের হুকুম হইয়া গেল আগামী দিন দশটার সময় তো আমার কতল হইয়া যাবে হ্যাঁ আমি কি নিয়ে কবর যাব। মাওলারে কি আমি হাজির করব মাওলার কাছে কি জবাব দেব এই এই চিন্তায় কাল কানতে আস অন্য যারা কয়েদি এই বাদশা যাদের কয়েদখানায় দিছে তারা বাদশাকে দেখতে আইছে। বাদশায় তাদের দিকে কোন নজর নাই শুধু কান্দে আর কাল আল্লাহ জেকের করে আবার নমাজ পড়ে হ্যাঁ আগামী দিন তো কতল পতল হইয়া যাবে আমি তো আর নমাজ পড়তে পারব না জেকের করতে পারব না এই কানতে কানতে হয়রান হইয়া বাই সারাটা রাত্র সে কাটাইলো কত খানাতার সামনে দেয় কোন খবর নাই শুধু কান্দন যে মামগ আবার কি উপায় হবে আমি কি নি আমরা দরবারে যাবো আমার কবর কি উপায় হবে শুধু কান্দন আর কাল কান্দন পানিতে নাকের পানিতে সব ভিজিয়াস এরকম করতে করতে সারাটা রাত্র সে কাটাইলো সকাল বেলাকায় মামগ এখন তো বেলা উঠছে একটু পরে তো দশটা বাজবে আমার এখন হুকুম ভাবে অন্যায় তু বৌ ই তোমরা যতই গুণা করিয়া থাকো আমার কাছে খাস করিয়া তো আমি তোমার তোর উচিনা তোমার গুনাগুলি মাফ করিয়া দেবো আমি যত গুনে করছি দয়া করে আমার মা করে তবা করলাম আর তেল কান্দল কান্দে কানতে অধরে কানতে আসে এখন সকালবেলা যখন হয়ে গেল বাদশায় এখন ডাকলো যাও কয়েকদিকে নিয়ে আসো এখন বান্দ অবস্থায় মাঝার মেধে দড়ি লাগানো অবস্থায় বাদশাকে আনছে সিংহাসনের পাশে দাঁড়ানো হাজারে হাজার লক্ষ লক্ষ লোক তার কতলের দৃশ্য দেখবার জন্য হাজির কথা বুঝেননি তখন একটা নিয়ম আছে বাদশায় বা প্রেসিডেন্ট বাই তার অন্তিম সময় একটা জিজ্ঞাসাটা করে যে তোমার অন্তিম কোনো বাসনা আছে কারো দেখবা কারো লোকের কিছু কথা বলবা কিছু খাইবা এটা জিজ্ঞাসা করে আচ্ছা তোমার কোন অন্তিম কোনো বাসনা আছে কিনা তোমার বিবি দেখবা বাচ্চা দেখবা কিছু খাইবা কহদোর আমার কোনো আর কোনো বাসনা নাই আমার কোনো কারণ দেখবার কারোর সাথে কথা বলবার কিছু খাবার আর কোনো বাসনা নাই আপনি যদি দয়া করে আমার একটু সময় দিতেন আমি শেষ বারের মতন দুই রেখ নামাজ আমি পড়তাম বাদশাহী বলে হ্যাঁ ঠিক আছে দুই রেখ নামাজ পড়ো দুই রেখাত পড়ছে এক রেখাত যখন আল্লাহুয়া পরবা আনছে এই যে কান্দন কান্দনের কারণে সে সুরায় ফাতে পড়তে পারে না তবুও সে পড়তে পড়তে নামাজ পড়লো শেষ শেষ দার এমন কান্দন শুরু করছে তার কান্দন দেখে মাঠে হাজার হাজার মানুষ কান্দনের রোল পরিয়া গেল এই সময় বাদ বলে যে তুমি দাঁড়াও উঠো নামাজ শেষ করো বাসার একটা পাওয়ার আছে ক্ষমতা আছে হ্যাঁ কারণ মাফও করিয়া দিতে পারে দিতে পারে। আমি হুকুম দিছিলাম যে তোমার আমি কতল করব যাও আমি কি করলাম ভাবা আমি তোমারে মাফ করিয়া দিলাম তোমার কতল হবে না কন্যাশো ভাল্লা আমি আসছিলাম তুমি মৌতের মোড়াকা বা কেমনে করবা এইটা শিখাইবার জন্য আমি আসছিলাম কালকের থেকে এই পর্যন্ত যেভাবে মৌতের মোরাকাবা করছো ঠিক এই হিসাবে যদি মৌতের মোরাকাবা করিয়া তুমি জিকির করতে পারো তুমি আল্লাহর কুতুব আল্লাহর গলি হইয়া যাইবা কালকে যে আমার দরবারে যে ছিল আমি কইছিলাম যে মৌতের মোরাকামা করিও মৌতের মোরাকাবা কেমনে করে সেটা শিখাইবার জন্য তোমার আমি এখানে আসছিলাম এই কালকের থেকে এই পর্যন্ত কেমনে করছো মৌতের জন্য কেমন কান্দন কানস এইভাবে এই এই এইভাবে মোরাকাবা ছাড়া জেকির করলে কোন কাম হবে না এইভাবে মোরাকাবা করে জেকির করো আল্লাহর বলেই হইয়া যাইবা যাও তোমার বাসায় তুমি নিয়ে যাও যাও তোমার সুলতানাত তুমি নেওয়া যাও কথা বুঝতে পারছেন নি ভাই এরকম মৌয়ের মোড়া ঘরের হাততে চলতে ফিরতে কেতো খামারে দোকানে অফিসে আদালতে চিন্তা করবেন আমি তো এই জায়গায় কোন সময় আসি নাই এক জায়গায় নমাজ পড়লাম জহর রাস্তা আমি চিনি না এক বুড়া মানুষ সে আমাদের ভাই কিভাবে যাব চিনে না আমি চিনি আমি আমি একটু মেহরবান করতেন কে না হুজুর বাড়িতে আমার কেউ নাই ছেলে মেয়ে কেউ নাই ওই বিবি বেড়াইতে এবং বাড়ি আমি বাড়ি পাহারা দিতে আসি কথা বাড়ি পাহারা দিতে হয় বাড়ি পাহারা দিতে আমি এমন একটা দিন আইতিহাস বাড়ির জায়গায় বাড়ি থাকবে তুমি থাকবা না তখন তোমার বাড়ি কে পাহার হাকি চুনিয়ার চিজ আসবাব দোকান মোকানে অ্যাপয়েন্টমেন্ট এইটা এটা যাতেই কিছু কর এটা আসল হাকিকতের মালিক কে আল্লাহ তোমার দেশে ভাড়া সরু কয়েকদিন থাকো কয়েকদিন থাকো যখন আল্লাহ টাইম হবে হ্যাঁ আগে না আল্লাপাক এটার মালিক আরেকজনে বানাই দেবেন কথা বুঝছেন কাজী আপনি বাড়ির পাহারা দেওয়ার জন্য একটা নতুন বঞ্চিত যতই বুঝাইলাম বুঝল না কাজী ভাই আখেরাত আগে রাখবেন হ্যাঁ দুনিয়া পিসে রাখবে আল্লাহ পাকের ফরমে দুনিয়া হবে আখরাত হবে আপনারা দেখলেন বাসে আসেন না বাসে বাসে আসেননি ড্রাইভ করছেন না ওই ড্রাইভারে ড্রাইভ করছেন বুঝ যা উত্তর দিব মিয়া বাঙালি তো না বুঝবে উত্তর দিবে তে খাবি হ না খাবি হ। যা হ্যাঁ এই যে ড্রাইভারের ড্রাইভ করলো কত দূর দরাজ থেকে যে ড্রাইভারে স্টেয়ারিং ধরিয়া সামনের দিকে চাইয়া গাড়ি চালায় কথা বুঝলেন সামনের দিকে গাড়ি চালায় এই গাড়ি অ্যাক্সিডেন্ট করে না রাস্তার কিনারে পড়ে না অন্য গাড়ির সাথে সংঘর্ষ বাজে না রেড সিগন্যাল বাজলো সে গাড়ির স্টপ থামাইল কেসে পড়ল না মানে খুব সন্ত্রা হইনা যে ড্রাইভার গাড়ি চালায় আল্লাপের জায়গা নিয়ে কতটুকু দেয় কথা বললেনা অত ব্যাকল ড আছে যে নাকি পিছনের দিকে সাইয়াছে গাড়ি চালায় সে গাড়ি বাই খালে পরে গাছের লোকের বাড়ি খায় অন্য গাড়ির লোকের সংঘর্ষ বাজায় প্যাসেঞ্জারও মারা যায় গাড়িও না তাই মনে কুদ্রুতি কুদর বা তোমার নাম আব্দুর রহমান আব্দুর রহিম তোমার দিলাম এই বাসের ড্রাইভ করবা জন্য ড্রাইভার তুমি যদি এই গাড়িকে তুমি চালাও তুমি যদি সামনের দিকে দেখে যদি গাড়ি চালাও আল্লাপাক জানাই আল্লা আমার তোমার গাড়ি কি হবে গন্তব্যস্থানে গাড়ি চালাও অর্থাৎ দুনিয়াকে তুমি আগে রাখলা আগেরাতকে তুমি পিছিয়ে রাখলা নমাজ না হ্যাঁ অনেক ড্রাইভাররা কি করে নমাজ পড়ে না জেকের করে না জেকের শূন্য পাগল করে আমি পাগলও কয় অথবা মরাউন শব্দ অর্থ এই দরবেশি দেখাইবার জন্য জোর জোর জিকির করে হ্যাঁ জোর জোর জিকির করলে মানুষের দরবেশ করব বোলাই বলে চা খাইব মানুষের দেহায় এটা যদি মানুষে বলে তবু মামলার জেকের না কথা বলছেন আর টেলিভিশনে গান হয় বিকন আওয়াজে তাদের কোনো ডিস্টার্ব হয় না কথা বলছে ডিস্টার্ব হয় না জেকের আল্লাহ নিয়ামত আল্লাহ জিক্রানিকর বেশি বেশি পরিমাণ আমার জেকির করম হ্যাঁ ধরবেন। ফারমান হে আসা বেয়ারাম আমার উম্মতের মিথ্যে এমন কিছু বন্দা বান্দি আশা উঠবে উঠবার পরে আল্লাপাক পর্বার দিকার তাদের থেকে নজর করে ফরমাইবেন হে আমার বন্দা বান্ধী যাও তোমাদের হিসাব নিতাব হিসাব কিতাব লইতে আমার সরম মালুম করে তোমাদের হিসাব হবে না। যাও তোমরা দখলে আল তোমরা বেহস্টে চলিয়া যাও তোমাদের হিসাব লওয়া হবে না আসবে কারণ সুয়াল করার সু ইয়ার হাবি বলনা তারা কি কনা। তারা সুহাদা না আল্লাহ বন্ধা বান্দি আল্লাহ বেশি করবে হাঁটতে চলতে ফিরতে খেতে খামারে দোকানে মুকানে। আল্লাহ জকির বেশি করবে আর দুনিয়াদাররা নানা রকম ঠাট ঠাট সমালোচনা করবে গালি করবে হ্যাঁ এগুলি উপেক্ষা করিয়া মাওলা কে কি আল্লাহ আল্লাপ আল্লাহ ব্যাসাইয়া দিবেন কনসানিকির করো ভাই ও ভাই জিকির করলে লাভ আছে ফায়দা আছে যে কাপড় বিক্রি করে তারা কি করে কাপড় বালা তার কি কয় আর কথা বুঝে না যে কাপড় বিক্রি করে মাথায় গাড়ি করে জায়গায় জায়গায় বেচে না বাজারে বাজার তারা কি করে কাঁপালা যে বড় বড় ডিব্বান দুধ বেছে জায়গায় জায়গায় দুধ বেচে না তারা কি করে দুধ কি কয় দুধ ও ঠিক মনে করবে যে কাপড় বেঁচে সে কাপড় ওয়ালা যে দুধ বিক্রি করে সেই লোক দুধ ওয়ালা যেই বন্দা বন্দীর ভিতরে আল্লাহ আল্লাহ বেশি আছে সে কি আল্লাহ আল্লাহওয়ালা এই আল্লাহ আল্লাহওয়াল্লাহ হইয়া কবরে যাই ভাই দুনিয়াদ হইয়া ভাই কবরে যাই না ও ভাই জেকের এত বড় একটা নামের জিনিস অবশ্য জেকের যারা সবসময় ফরজ ওয়াজিবা ঠিক রেখা আল্লাহ হাবিবাজ শূন্য ঠিক রেখা যারা বেশি বেশি পরিমাণ জেকের কর বন্দা বান্ধীরা এই যে আপনারা এই যে খড়কুটা আছে নি খড়কুটা বিশ্বাস করো এই যে খরকুটা আছে না কি কয় আপনাকে খের কয় না কুটা কয় কি কল্লা রসুল ফরমান এই খড়কুটা এই যে বাস আসে আশেপাশে যে গাছ গাছরা আছে কাল হাসরে কি করবে যখন হিসাব কিতাব আরম্ভ হবে খড় কুটার বাঁশ ওই গাছ লতা পাতা আল্লাহ কী তোর সাল্লাহ তো সবই জানে তোমরাই ছোখা হিসাব কিতাব করবো আমরা বন্দা বান্দি তোমরাই ছোখা যে মা ও কথা ঠিক আমরা আইসি এই জন্য আপনার এই বন্ধা বান্ধীরা আপনাকে আপনাকে সাক্ষী দেওয়ার জন্য আপনার দরবারে হাজির বলে তাই নাকি মালা হাই রহমতে এলাহি বাহানা মেজাদ বন্দাকে মাফ করবার জন্য বাহানা সুরত করবে তোমরা সাক্ষী দিতেছো যে হম আমরা সাক্ষী দিতে আইসাও তোমাদের সাপাই সাক্ষী আমি কবুল করিয়া নিলাম এই উচেলে আমার বন্দা বান্ধীকে আমি মাফ করিয়া দিলাম কনসবাহ আল্লাহ তাই মনে রাখত কোরআনে করিম আহাদিস দিস কোন জায়গায় আল্লাপাক এবার তাদের সানে নামাজ বেশি পড়ো রোজা বেশি দেখো হজ বেশি করো হ্যাঁ বলেন নাই শুধু একমাত্র আল্লাহ জেকির সম্পর্কে বলছেন যে তোরা করলে আমি মাওলায় খুশি হইয়া যায় যেই বন্দা যেই বান্দি মাওলারে বলায় আল্লাহাক জানা আনা জালি সম্মান জা কারণে যেই বন্দা জন্দি আমাকে বোলায় তার কাছে আমি মাওলায় কুদরতি ভাবে হাজির হইয়া যায় তুমি যদি বোলাই বলে ধরে রাখতে পারো তোমার মতো বন্ধা বান্ধি কেমি আমি কিছুদিন জাহান নামের কামে যাইতে দেব না ঘুরে আমি কাজ করাই বন্ধা তুমি না যে ভাই আমার পায়ের একটু ব্যথা মেয়েরা পায়ের টু ব্যথা একটু উপরে উঠাইতে হয় মনে তো শুনিয়েন না বুঝেননি কোথাও আবার কয়নাতে গেলাম যে পাড়ে পা উড়াই যাবো খুঁজুরে বইল আমার পায়ের মতো ব্যথা এই জন্য হাত উঠেনের মধ্যে কি নিয়াম আছে পাহাড়ের পাদ দেশে শীত প্রধান দেশে এক বেড়ার বাড়ি বিবি সাহেব খুব আল্লা এই বেড়ার নমাজ পড়ত না জেকেরও করতো না বিবি সাহেব সবসময় খাওয়ার শুরু করারে আপনি একদিন মরবেন তো আখারা তোর কোনো কাম করব আচ্ছা ঠিক আছে তো কার কাছে যাওয়া যায় এটা দেখেন আল্লাহ খাস অলির কাছে যাও। যাইয়া আখারাতে কিছু সন্ধান নেন আর কথা মত চলেন কথা বুঝেননি আমি মুড়িদ হবো এমন একজন পীরের কাছে যে পীরে নাকি আমার নমাজ নমাজ পড়তে মানা করবে আমি নমাজ পড়তে পারবো না এটা বলতে রাজি হইয়া যে পিড়ি মুড়িদ করাইবো আমি হ্যার কাছে মুড়ি দেবো কথা বুঝেননি বেনমাজ দিতে শীত প্রধান দেশ উজু করতে ঠান্ডা উজু করতে পারে না এখন অজু ছাড়া কি নমাজ হয় কাজে আমি আমিও করবো না নমাজও করবো না এই শর্তে যে পীর আমাকে মুড়িদ করব হ্যার কাছে আমি মুড়ি দেব ঠিক আছে ওই যে বিজে হাজি এমদাদুল্লা সাহেব কাছে যান গেছে আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ বহু মুড়িদ পরিবেশিত অবস্থা আছেন এমন হুজুর আমি তো আপনার কাছে আইছি মাসাল্লাহ বহ কি আছে আইসি মুরিদ হওয়া আলহামদুলিল্লাহ বসো একটা শর্ত কি শর্ত কিন্তু আমি নমাজ পড়তে পারবো না হ্যাঁ নমাজ পড়তে পারবেনা আমি মুরিদ পের মানুষের নমাজ বানাই তুই প্রথম শর্তের দেশ পড়বে ঠিক আছে আমার কথা আমি কইলাম আল্লাহর কুতুবদের হালাত বোঝাপড়া মুশকিল হ্যাঁ খবরদার অনেক অনেক মুর্শিদ কাবার রাগ হয় হ্যাঁ হাকিকত বুঝে আসবে না কলন্দর এমন আল্লাহর কুদুর চিন্তা করলো যে হরে কি করা যায় আবার আসে যাহ তোর একটা কথা বলি নমাজ যদি একক পরশ মানে চল্লিশটা জুতার বাড়ি খাওয়ান লাগো আলহামদুল্লা বারো কতিক কিন্তু আমি যে অন্যান্য আমল তুমি হেডেক করো জান যত আমল দেন জীবন সাহকার থাক সে আমল আমি করু আমল সানো না কিন্তু নমাজ পড়ল না কে নমাজ পড়লে তোর বারো জুতা খাওয়ান লাগব তো শর্ত নেই তও বা করো দাড়ি কামাবি না বিলি খাবি না সিগারেট টানবি না মাথায় আলফেট রাখবি না টুবি রাখবি শূন্য তেল বা আই ফেলবি না সমস্ত আরে আকিব, তুমি যেটি করে রেকর্ড হইতেছ রেকর্ড হচ্ছে বেগতা কথা কয়েক আসসালাম আলাইকুম আলাইকুম ভাই কিন্তু বাজার থেকে এই রুই মাছটা কত টাকা দিয়ে আনসেন আড়াই হাজার টাকা দিয়ে সাইশটা কত টাকা হাজার না ভালোই এই যে শিগাইলেন আমরা কত নেকি হবে কথা বুঝে না এই যে মাছের দাম জিগাইলেন কয় নাকি হবে এটি বেহুদা কথা এটি বেহুদা কথা সালাম আলাইকুম কেন ভাই ঢাকা কে যাবেন যাবো বড় পোলার কাছে পোলা কয়জন তিনজন এটা বড় না সোড় এটা বড় বিয়ে করেছি নাতি নাতি দুইজন একজন। নাতিনাতড়িতে থাকে না নিজের বাড়ি ভাড়া বাড়িতে বেতন কত পায় দশ হাজার টাকা এই যে জিগাইলেন আমরা কতটা কি হবে কথা বুঝেন না। এই যে জিগাইলেন এদিকে বেহুদা কথা বলেননি এদি বেহুদা কথা কাজে এই বেহুদা কথার থেকে তুমি পরে থাকবা। থাকবে কোনো কথা বলবে না মানুষের সালাম দিবা মানুষেরা কি করবা সালাম দিবে সালাম দিলে কত নাকি যে দিবে তার নব্বই যে জবাব দিব তার দশ দেনেওয়ালা বড় না লয় আগে সালাম দেওয়ার চেষ্টা করার চেষ্টা করব কথা বলছেন না আগে সালাম দিবা আর জেকের করবা দরজা কথা বলবি না জেকের করবি সালামের ভিতরে কত যে মর্যাদা সালাম আমরা শিখে না একদিন ওমর রাজ্যে আল্লাহ আবুবকাল মসজিদে আবু বক্ক দেখা হইল তা আমার সালাম দিবে এবং সালাম দেয় না সালাম দেয় না তখন কি করলো আর রসুল পাক সাল ফরমাইছেন দুইজন মুসলমান একত্রিত সাক্ষাৎ হইলে যদি মুসলমান পরস্পর মুসলমান সালাম না দেয় আল্লাপাক পর্বাদ তার উপরে লাল নাজসালামাইকুম আরাহমতুল তোমার ও শান্তি বর্ষিত কথাটা মনে রাখবেন এখন ওমর রাজিয়াল আবু বকর সিদ্দিক সালাম দিলেন না মনে একটু কষ্ট হলো যে আরে দেখো সালাম দিল তো উনি সালাম দিলেন ওমরকে সালাম আলাইকুম ওর ওয়ালাইকুম তা আমাদের মতো ছিলেন না মসজিদের নব্দ আল্লাহ হাবিবের কাছে আবু বকর সিদ্দিক দেখা হইছে তুমি বলো সালাম তাও নাই বলে হা সালাম কেন সালাম দিল না কুজুর আপনি ইরশাদ করছেন আমার পরে কোন নবী হবে না রসুল হবে না আনা খা নবীন আমি সমস্ত নবীদের সর্বশেষ বেশ খতাম পরে যদি কোন সময় আল্লাহ আমি আল্লাপ নবদের সিস্টেম চালু রাখতেন তা পরে আবু বক্ নবী হইতেন এত বড় মর্যাদার সম্পন্ন ব্যক্তি সর্বদিক যে উপরে এজন্য যার ফাউকিয়ত এত উপরে এই জন্য আমি সালাম দিই নাই এটা কেমন হলো এত ফাউকিয়ত সম্মান করলাম হ্যাঁ সালাম দিল না হুজুরসেন যে সালাম দে তার হল নব্বই যে সালাম জবাব দেয় তার হলো দশ আমি ছোট মানুষ সালাম দিছে দিচ্ছে আমি নেই এই জন্য আমি এই কারবার করছি কথা বুঝতে পারছেন নাকি সুযোগ মুসকি হাসলেন কত বড় বুদ্ধি তোমার সহান আগে সালাম দেওয়ার চেষ্টা করেন কথা বুঝেননি আমরা তো পিস আমি মহাদাস আমি মুক্তি আমি সাইকুল হাদিস আমি ইমাম সাহা মানা সালাম দিবি স্নাতকের মতো দাঁড়াইয়া থাকতেন মানুষ আগে সালাম দেওয়ার জন্য ওই পাগলার পাগলারা করছে সালাম দিবি জেকেরা হালতে থাকবি বেহুদা কথা বলবি না কথা বলছে ঠিক আছে ঠিক আছে এখন কলসে কি এখন যাইতেছে আর পীরের হুকুম খবর হুকুম করবি না হুজুর ঠিক আছে এখন সুমান দেখুন বহুত হতে করতে গেছে বাড়িতে এসার সময় হয়েছে মিয়া ঘরের পাশে মসজিদ এখন চিন্তা করে যে হরে কত মানুষের নমাজে যাইতে আছে আর আমি তো নমাজ তো এক কেক্ত নাম বলে বারো জুতার বাড়ি খাওয়ান যাহ নামাজ পড়ুন হঠাৎ করে বিভি সাপ করে কি খবর কন্যা খবর ঠিকই আছে কি আমি শর্ত লাগাইছি নমাজ পড়ুন এই শর্ত উপরে আমার মুরদ করছে বিভিশাপ করছে মানে সাপের ছেলের আল্লাহর কর্তুবর কি হালাত যাক আর কোন। প্রতি উত্তর করে এখন কাছে নমাজের টাইম যখন হয়েছে জমাতে বাকি আছে এমন হঠাৎ করছে কি তার এই পর্যন্ত লেখা জল্ হয়ে যাচ্ছে জল আগুনের মতো জল তেস বিভিন্ন সময় চিৎকার আরে পানি আনো আমার শুধু জল্ হয়ে যাচ্ছে পানি ঢালছে কিছুক্ষণ পানি ঢালার আবার এটা জল আরম্ভ এটা বন্ধ এটা আবার জ্বালা বন্ধ এটা আমার জলা আরম্ভ হইছে দিছে পানি ইয়ে কর আরে আমার মুখ একটু ঠান্ডা হয়েছে মুখ জল তেস পানি ঢালো মুখের মধ্যে পানি ঢাল পাও জল তেস মানে অজু করতে যত জায়গা ধুইতে হয় মানে মতন জলে পানি ঢালে ঠান্ডা এখন চিন্তা করে যে অজুর জলে নমাজ পড়তাম না হ্যাঁ এখন তো অজু তখন হইয়া গেল যাহ আল্লাহ পাক পদলে করমে যাই ইমাম সাহেব তাহারিমা বানস উনি নমাজ আল্লাহর হাবিব ফরমান নমাজ আমার উন্মতের জন্য মেয়ারাজ আমি যেমন আল্লাহর কাছে মেরাজ সরি আমি আলাপ আলোচনা করছি কথাবার্তা বলছি আমার উম্ম বন্দা যখন নমাজে দাঁড়াইয়া যায় আল্লাপাক পরী তার সামনে হাজির হইয়া যায় তাই মনে রাখ যারা হজুরি কলেবে নমাজ পড়ে আল্লাপাক পর্বার দিগার তার দিকে রহমতের নজর করেন রহমতের নজর করেন ভাই বহুত পণ্য না সেই নমাজটা আজকে মুসলমানের নাই মুসলমান মুসলমান বলতে এটাই বুঝে গরু খাইয়া মানে নমাজ লাগে না তার মধ্যে মুসলমানই তো থাকতে হবে উকিলের ঘরে হইলি ভাই উকিল হওয়া যায় না তার মধ্যে ওকালতি আইন জানতে হবে ঠিক মনে রাখবা মুসলমানের ঘরে হইলি ভাই পূর্ণাঙ্গ আল্লা বর্দারি করতে হবে তবে তুমি মুসলমান যাই হোক এখন করছে কি এত নমাজের আল্লাপাক নমাজ রোল করিয়া গেছে কানতে কানতে নমাজ শেষ করছে নমাজ শেষ করিয়া এখন বিবিষ কান্দেন কান্দি যে আল্লাপাক করবার দিকে এই যে নমাজ আমি তর করছি যে ইচ্ছাক নমাজ তরক করলো একক নমাজের জন্য দুই কোটি আশি আশি লক্ষ বছর তার জাহান নামে থাকতে হবে দুনিয়ার আশি বছর ভাই দুনিয়ার চল্লিশ বছর এক মিনিট দুনিয়ার আশি বছর হায় হাত পাইলে তুমি আখের হাতে পাই না এ বেন গোষ্ঠীরা মেহকুর মনের নামাজ সার মধ্যে এত কঠিন হুকুম ভাই কোনো কোনো দেশের শিল্পপতি এরকম মিলের মালিক বড় বড় ইন্ডাস্ট্রির মালিক বড় মানে কন্ট্রাক্টর বহু পয়সা আলা আছে। কিন্তু সবই মসজিদে দান করে মাদ্রাসায় দান করে ওয়াদের মাফিলের দান করে ঈদগাহ বানিয়ে দেয় ভালো ভালো কাজ করে আছে না আসেনি কিন্তু আজ কি নমাজ পড়ে না নমাজ পড়ে না ভালো ভালো কাজ করছে এরকম আসেনি আপনাদের দেশে অন্য দেশে আসে ভালো ভালো কাজ করে হাজারে হাজার টাকা মসজিদ বানিয়ে দেয় মাদ্রাসা বানিয়ে দেয় এতিখানে টাকা দেয় অভাই এরকম মানুষের জিয়াবত হয়। বহু মানে দান দক্ষিণা করে কিন্তু আগে কি নমাজ নাই আসেনি এরকম লিডাররা আসেনা এই লিডার যখন কাল হাসর উঠবে উঠবার পরে মনে রাখেনা মনে কেন এই লিডাররা এই বেনমাজে যখন হাসর মাঠে উঠবে উঠবার পরে ইমানের পরে সর্বপ্রথম সোয়াল করা হবে নমাজের যার নমাজ ঠিক তার সব ঠিক যার নমাজ নাই সব জিরু এখন এই সাহেবকে ডাকছে এ সাহেব আসো ইডাক কত আকাঙ্ক্ষাম করছে সহায় সম্পদ করছে কেউ আমার ইয়ে ধরতে পারে নাই এখন যে এত যে টাউটবাজি করছে কেউ ধরতে পারে না আর এই যে হাসরে মাঠে কোটি কোটি মানুষ এখানে আল্লাহ সাথে মিশা কাতা করি নাউজালে আল্লাহ আল্লাহর কাছে আমি নমাজ পড়ছি নমাজ পড়স হমাজ পড়স এ ফিরা আমার আমার শিল্পপতি নমাজ পড়স যাও তারা বেহাস্তের দিকে নিয়ে যাও এখন এই শিল্পপতি বড় বড় লিডার এদেরকে বেনামাজিরকে আসেন সারা আসেন এখন তাকে পুরা রিসেপশন করিয়া ব্যাস্টের দিকে নিয়ে যাইতেছে কথা বুঝেননি না ঘুম যান হ্যাঁ এখন নেওয়া যাইতেছে প্রথম মেইন গেটে ব্যাস নিয়ে হাজির করছে গেট এর দিকে এরকম এত কারো কার্য মন্ডিত এরকম গেট ফটক আমি জীবনে দেখিনি এটা তো মাত্র আরম্ভ এরকম সত্তরটা গেট পার হতে হবে এক একটার লোক আরেকটা কোনো সামঞ্জস্য নেই এক থেকে আরেকটা বেশি মানে নুরানি সৌন্দর্য এ গেটের থেকে আবার ওই গেটে যাইয়া আবার এরকম সব গেট একটা লাগারটা কোনো মিল নাই একটা কল্পনা দিত কারো কার্য যাইতে গাছে বেহসতে বিরাট ব্যস্ত এটা কি ব্যস্ত হ ঠিক আছে আমি তো বিনা নমাজে বিনা নমাজে ব্যস্তাইয়া পারলাম আর মৌলবীরা যদি পারলো হ্যাঁ রাতকে রাত ওয়াজ করছে নমাজি বানাইবার জন্য হ্যাঁ তারা কারবার করছে কোনট এই যে গেট ভিতরে দেখা যায় গ্লাসের ভিতরে হুর গেলমান সারাবান তহর এনে থেকে প্রাথমিক পর্যায়ে হ্যাঁ অভ্যর্থনা জন্য তারা ঘা জানান ব্যাস্ত যান এখন সে নিজকে খুব গৌরবান্বিত মনে করে বেনোমা আমি বললাম বেহস্ত যান বিরাট একটা দরজা তার মধ্যে লাগানো তালাটা খুলিয়া দেন ফিরিস বলে তালা তালা তো খোলবার কাজে কাছে নাই তালা চাবি হলো আপনার কাছে বলে কি বলে আপনার রসুল হজরত মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাই চাবিও আছে নমাজ না পড়লে ভাই চাবিও নাই তখন শিল্পবতী সিতিয়া বললো যাহারে কি করলাম আমি তো মনে করছেন গেছে এমন সমান লাভ জানা হ্যাঁ ফ্রিস আমি বলছি ব্যাসের দিকে নিয়ে যাও জাহান নামের দিকে লইয়া যাও আর ব্যাসটি কিনা না। এমন পিডান পিডাইবে পিডাইতে পিড়াইতে জাহান নামের নিয়া ফলাবে তাই আমি আরজ করে ভাই জুতা লইয়া এখন বগলে করিয়া হাজির এম তাজ মহাজন মক্কিরহমতের দরবারে হাজিরে কি খবর তো হজুর আপনি কোচেন একক তো নমাজ পড়লে দশ জুতার বাড়ি খাওয়া লাগবে আমি জুতা লইয়াছি বারো না বারো হাজার জুতা দেন কিন্তু আমি নমাল যে দেখো যখন নাকি তোমার ধমক দিয়া দৌড়াইয়া দিয়েছিলাম তখন চিন্তা করলাম যে দৌড়ান ঠিক হবে না তখন আমি আল্লাহর সাথে তোমার মিলাইয়া দিলাম জেকের লাগাইয়া দিলাম আল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ আপটের মামলা আপনার বন্ধাকে আপনার দিবেন নমাজ পড়াইয়া পারেন না পারেন ব্যাপার আল্লাহ পাক জের কারণে তোমাকে কি করছে পাক্কা করে তাই আমি আরজ করি ভাই এখন আমি দোয়ার জন্য দু একটা কথা বললাম আমার মুরব্বী আমার বড় ভাই সাহেব কেবলা মানে হুকুম করছেন আমি কি আওয়াজ করবো হ্যাঁ তবু দোয়া নেওয়ার জন্য আমি দুই একটি কথা বললাম যদি ভালো মনে হয় আমল করিয়েন কান সুখ করিয়ান না প্রত্যেকে আমল করেন হাঁটতে চলতে ফিরতে খেত খামারে দোকানে মোকানে অফিসে আদালতে সময় আল্লাহ জিকিরে থাকেন এবং আর একটা আমল হল হজরতজিদের তার শ্রীবাদ আছে যেসব কিতাব লেখছেন এগুলি মোতালা করবেন বিবি দিবেন মায়াকে দিবেন জামাইকে দিবেন করবেন তখন একই যে আমি আমার মসজিদ কাবরের সাথে কথা বলি পতো সহি চলব সহী কথা বল সীম করবা তৌফিক দান করবাক আলহামদুল্লা রবীমিন আসসালামক বরহমাতবরক